ঈদের নামাজ তার নামাজ আছে ঈদের মাঠে দিতা কিন্তু তারা নামাজ না তারা খান্দা দুবাইতা ইমামে যখন খুদবার মাঝে দুয়া হরতা তখন তারা শরীর হইতা সব রে লাইয়া না আমরা যেসব সিলেট আমরা বুঝি যে পূজা যখন আয় ইন্দু অল সব কয়েকটা সিলেট তো কয়েকটা মন্দির আছে না দশ বারোটা মন্দির আছে বা পঞ্চাশটা মন্দির আছে সব মন্দির থেকে গাড়ি এখন তারা রাস্তার মাঝে বাড়িয়া সপ করে দেয় আরো গাঁতে কিয় গাড়ি লাইয়া তারাও টাউনে যায় গিয়া টাউনের মাঝে সব করে দিলে মনে হয় পূজার সময় মনে হয় যে সিলেট শহর মনে হয় ইন্দুদের শহর যে রাস্তায় দেওয়া এই রাস্তা বন্ধ যে আটা দিয়াটা দেওয়া খালি গান ডোল ডিও মনে হয় যে আস্তে সিলেট শহরের লগে ইন্দো ইন্দর শহর ঈদর মাঠে সব লিখে যা বাচ্চার লিখে যাও বো ল ঈদর কিলা যা গফরি করে দেবা কিদা করি করে যাই তকবির দিয়ে দিয়ে দিয়া যাই তকবির দিয়ে অল গফরি এই দিয়া না থাকে আর ঈদল মাঠে সবে দেখত যে আমরা সব মুসলমান হক তারা দেখায় হিন্দু হকলে আমরা দেখাইতাম না ঈদের মাঠে এইভাবে আল্লা সুফানো তাহলে আমরা সুসল্লা ইসলামের তরিকা ঈদর নামাজ পড়ার তৌফিক দান করার ঈদর নামাজের আগে আমরা দেশে বয়ান দিই ঈদর নামাজের আগে কোন বয়ান টয়ার নাই ঈদর নামাজ ইলে ফয়লা হয় নামাজের ফলে হইলে কি জুম্মান নামাজের আগে কুটবা আর ঈদের নামাজ ফরে কুদবা কিন্তু আমার দেশের আগে এক কুত্বা দিন বাংলায় দেখবা গিয়ায় মামসাহ দেওয়া গিয়া খালি দিতে থাকতাম কোনো বয়ান নাই খালি সবাই ফরতা অল্লাহবর অল্লাহ একবার অল্লা অল্লাহ একবার দিতে থাক্তা আর যখন নামাজ হইব নামাজের ফরে কুদবা হইব কুদবার ফরে আপনার দেশে দেখবো আমার দোয়া করেন ই দোয়ার খরচ কিতা করছে ও খুধবার বিত্রে দোয়া খরচেন আর চাহাবাইকার হলে আমিন আমিন হয়েছে মহিলা হলেও আমিন হয়েছে আর যারাও যে মহিলা হল লাগিয়েছেন যারা নামাজ নাই তারাও দূর থেকে গিয়েছেন এটাই রেসালামের ইদ ঈদর লগে কুলাকুলির কোনো সম্পর্ক নাই অনেকদিন পরে দেখা হয়েছে কুলাকুলি খর্বা আজকে আমার আপনার দেখা হয়েছে মুসাফা শর্ম অনেকদিন পরে দেখা হয়েছে মোয়ানাক্কা শর্ম মোয়ানাক্কা ঈদর নামাজ সম্পর্ক না তবে ঈদের নামাজ মাঠ গেছে অনেকদিন পরে একদিন দেখা হয়েছে আপনি কর্তা পারেন আর যদি কর তো চায় আপনি তারা এই সময় বাধা দেওয়ার দরকার নাই খুশি হয়ে আইসে করার লাগে আপনি খরি লোককে তার পরবর্তীতে কইন যেন পরে এটা ইসলাম কর্তা আমরা এটা করব ঠিক আছে ইনশাআল্লাহ আজকে অনুম আমরা শেষ করিলাম